আলহামদুল্লাহ নবীন মোহাম্মিয়াম আজকে আমাদের তফসিল শুরু হচ্ছে সুরা আলআ একশো নম্বর আয়াত থেকে আলহামদুলিল্লাহ আয় নম্বর অফ আল্লাহ আমাদেরকে গত আয়াতগুলোতে যেটা বলেছিলেন কোন কোন জিনিস আমাদের জন্য হারাম সেগুলো লিস্ট দিয়েছিলেন এরপরে আল্লাহ তালা বললেন হারাম হালালে সরিয়ে দেওয়ার পরে লাস্ট আয়াতে একশো তিপ্পান্ন নম্বর আয়াতে ছিল ও আন্নাহাদ মু আমার মুস্তাকিম। আমার রাস্তা পথ এটা একদম সরল সোজা তোমরা এই রাস্তাটাকে অনুসরণ করো শরীরের হুকুম মানলে হারা ঠিক মতো মেনে চললে আমরা মুস্তাকিমে থাকবো সর্বনাশ হয়ে যাবে আর বিভিন্ন রকমের মত পথ দুনিয়াতে আছে কত রকমের তরিকা রাস্তা আছে এগুলা তোমরা যেও না এগুলো ধরো না তাহলে তোমাদেরকে আল্লাহ রাস্তা থেকে এগুলো দূরে নিয়ে যাবে ইসলামের রাস্তা একটাই ইসলামের কি তিনটা রাস্তা আছে এগুলো হচ্ছে আল্লাহ তালার অসিয়াত গুরুত্বপূর্ণ উপদেশ তোমাদের জন্য আশা করা যায় তোমাদের মধ্যে তাকুয়া সৃষ্টি হবে তোমরা আল্লাহ ভয় করবে এই ছিল একশো নম্বর আয়তে একশো চুয়ান্ন নম্বর আয়তে আল্লাহ তালা কি বলছেন এবং বিশেষ করে মুসা আলাহাম এবং তার নবী করিম সাল্লি সাল্লাম দুনিয়াতে এসছিলেন তখন দুনিয়ার মধ্যে কোন কোন নবীর শিক্ষা পাওয়া গেছে কিছু কিছু মুসা আলাহাম এবং ঈসা আলা তবে এই দুইটার মধ্যে বেশি নষ্ট হয়ে গেছে আগেই কোনটা ঈশা সালামেরটা আগে নষ্ট হয়েছে কারণ এক খোদার জায়গায় এক আল্লাহ জায়গায় কয়জন তিনজন জোগাড় হয়ে গেছে ত্রিতত্ব ওইটা আগেই নষ্ট হয়ে গেছে মূলত এমনি ইনফরমেশনের দিক থেকে মুরসা সালামের দিনের মধ্যে মোর ভালো ইনফরমেশন ছিল যদিও রসুল সাল্লা সাল্লামকে দুশ্মনী করার ক্ষেত্রে ওরা এক নম্বর হয়ে গেছিল মুরসা আল্লাহামের উমর বেশি দুঃমনি করেছে যাই উভয় উম্মতের কথা এই উভয় উম্মতের কিতাবের কথা আল্লাহ অনেকবার বলেছেন এবং বিশেষ করে এবং রসুল তামান্না ছিল যেহেতু এদের কাছে দিনের কিছু খোঁজ এখনো আছে ঠিকঠাক মত কিছুটা বলতে গেলে অন্তত তহিদের তিন কৃতত্ব তাদের মধ্যে ঢুকে নাই মূসা আল্লাহ সাল্লামকে আল্লাহ সঙ্গে তারা শরীর করে ফেলেনি সরাসরি কাজে তাদের কাছ থেকে আল্লাহ তালা অনেক আশা করেছিলেন রসুলাম তাই করেছিলেন কিন্তু তা হলো না যাই হোক আল্লাহ তালা সেই কথা মান করিয়ে দিচ্ছেন অতপর আমি কিতাব দিয়েছিলাম মুসা আলা তামান আল্লাহ আহসানা ও তাফিস আল্লিশ এমন কিতাব দিয়েছি যে কিতাব তামামান ক্যামান জামেয়ান ফি পূর্ণাঙ্গ দিন থাকার কথা ছিল আল্লা আহসানা তাদের মধ্যে যে এই ঠিক তরিকায় সহি ভাবে এই দিনের অনুসরণ করেছে তার জন্য তো এটা একটা সুন্দর রহমান আল্লাহ কি বলেছেন হাল জাজাউল এসানে যে ব্যক্তি এহসান করবে আল্লাহ তালার সঙ্গে মানুষের সঙ্গে এসানে সম্পর্ক রাখবে এই দুটোই আল্লাহ তারা তাহলে আফেরাতে তার জন্য কি পুরস্কার থাকবে এসানের পুরস্কার থাকবে সবচেয়ে সুন্দর করে যে পুরস্কার দেওয়া হবে এবং তাখ্যা ছিল বিস্তারিত তাহর কিতাবটা শত্রুর উঠে বোঝা ছিল অবশ্য তখন কাগজে এরকম পাতলা ছিল না বোর্ডের মতো জিনিস লেখা ছিল অনেক বিশাল কিতাব বিস্তারিত ছিল তফসিল আল্লিশ সব কিছুর ব্যাখ্যা সেখানে আছে আসলে আল্লাহ তালা যে বড় বড় কিতাবগুলো দিয়েছেন আসমানি কিতাবগুলো সবগুলোর মধ্যেই দিন এবং শরীয়তের মানুষের জন্য যা কিছু দরকার পূর্ণাঙ্গ ভাবে দেওয়া আছে বিস্তারিত দেওয়া আছে এখানে করেছেন তফসিল আল নিকুলশাই সব কিছুর বিস্তারিত আলোচনা আছে আমাদের কোরআনের ব্যাপারে আল্লাহ তালা কি বলেছেন কিতাব এই কিতাব যে কোরআন এর মধ্যে আমি কোনো কিছু মিস করিনি কিছু মিস করেছেন আল্লাহ কিছু মিস করেননি কেউ কেউ বলবেন যে মানুষ যে এত সাইন্টিফিক ডেভেলপমেন্ট করবে রকেট বানাবে সেগুলো তো নাই দুনিয়ার এই সমস্ত মানুষের যে প্রগ্রেসের কথা সব সবকিছু সাইন্স যদি কোরআন আল্লাহ তালা ঢুকিয়ে দেন তো কোরআন কত বড় হবে দুনিয়াতে কত কিছু আবিষ্কার হবে সেগুলো মানুষের জন্য কোনো মূল নীতি না কিন্তু মানুষের জীবনের জন্য যে সমস্ত নীতি যে সমস্ত বিধান এগুলো দরকার যেগুলো মানুষের পক্ষে আবিষ্কার করা সম্ভব নয় গবেষণা করে করে বিজ্ঞানীরা ইলেকট্রিসিটি আবিষ্কার করতে পারে মাইক আবিষ্কার করতে পারে রেলগাড়ি আবিষ্কার করতে পারে কিন্তু মানুষের জন্য চলার পথের শরীয়ত কোনটা রাইট কোনটা রং এখানে মানুষ মিস্টেক করে ফেলে তাই না এত বিজ্ঞানীরা এত কিছু আবিষ্কার করেছে পাক পবিত্র কেমন থাকতে হয় জানে গোসল করলে ফরজ হয় তা গোসল ফরজ হলে গোসল করার তাহলে এগুলো মানুষের দ্বারা হবে না এগুলোর জন্য কাকে লাগবে আল্লাহ আল্লাহ এই জরুরি যেগুলো আছে আমাদের কিতাবের কিছু বাদ রাখেননি মুসা আলাহিস কিতাব সবগুলো তিনি পূর্ণাঙ্গ দিয়েছেন কিন্তু মুসলমানদের আল্লাহ তালা ওই জাতিগুলো থেকে শিক্ষা নিতে বলেছেন কিতাব থাকলে কি হবে কিতাবকে আমরা কাজ লাগাই মুশকিল তো আছে কিতাব তো একদম পুরো আসে আমাদের কাছে না আছে তারা উল্টা পাল্টা করেছে না কারণ আল্লাহ তালা গ্যারান্টি দিয়েছেন ঠিকঠাক থাকবে হাফেজদের দিলের ভিতরে আছে তারপরে কিতাবের মধ্যে ছাপা আছে এর মধ্যে যদি কোনো সময় কেউ দুষ্ট করে উল্টোপাল্টা করতে চায় কাদিয়ানিরা মাঝে মধ্যে করে অন্য গোষ্ঠী মাঝে মধ্যে করে কিন্তু ধরা পড়ে যায় পারবে না গন্ডগোল করতে আল্লাহ নিয়ে আমি কোরআনকে আমি তার দায়িত্ব নিচ্ছি কেউ পারবে না কোরআনকে উল্টা পাল্টা করতে লিখতে গন্ডগোল লাগাই দিতে চাষা বহু করা হয়েছে এ পর্যন্ত এখনো করা হয় টাইম টু টাইম কোনদিন কামিয়া ভাবেনা ইনশাআল্লাহ কিতাব তো ঠিকই আছে কিতাব তো কিতাবের আছে আর আমরা আমাদের জায়গায় আসি লাভ হলো কি এই কিতাবকে যদি আমরা পড়ি আর আমল করি শিখি শিখাই সমাজ ব্যক্তি পরিবার গঠন করি তাহলে আল্লাহ আমাদেরকে কামিয়া বিকেও বলেছেন যে তারা যখন এই কিতাবকে আমল করেছিল তাদেরকে আমি দুনিয়ার নেতৃত্বের আসনে বসিয়েছি বি আমি বনি ইসরায়েলদের ভিতর থেকে দুনিয়ার নেতৃত্ব তাদের হাতে দিলাম ইমাম বানিয়ে দিলাম লিডারশিপ ইহা দু আমার হুকুম আমার তরিকা আমার নির্দেশ অনুযায়ী তার লোকদেরকে পরিচালিত করত হৃদায়তের দিকে নিয়ে আসতো আমি এই সম্মান তাদেরকে দিয়েছিলাম কখন কি শর্ত তাদের মধ্যে পাওয়া গেছে দুটো জিনিস যত আখের জমানা আসে দিনকে ধরে রাখা তত কঠিন হয়ে যাচ্ছে এখন তো মানে কোনো কোনো দেশের মুসলিম দেশের দুরবস্থা তাকে যদি পুলিশ ধরে আ। তার এই কোরআন মোবাইল ফোনের মধ্যে কোরআন পাওয়া যায় এই তো পাওয়া গেছে এই কিছু একটা ইসলামী তার ভিতরে আছে এরকম শুরু হয়ে গেছে তার নিরাপত্তা নাই তার ঘরে কোরআন শরীফ থাকলে বিপদ শুনছি দেশের মধ্যে কোন কোনো জায়গায় কেউ কেউ কোরআন শরীফ দূরে রেখে দিচ্ছে এখন কোনো ইয়াং কে কোরআন শরীফ স্বাদ যদি পাওয়া যায় তাহলে তার সেই ইসলামিক কিছু আছে ওই ইসলামের উল্টোপালটা কিছু দুনিয়াতে আবিষ্কার করে এখানে একটা ওখানে একটা ওখানে একটা ঘটানোর ব্যবস্থা আছে না এগুলো করে রাখছে যাতে করে কোরআন থেকে ইসলাম থেকে মুসলিম যুবক যুবতীরা কি করে দূরে চলে যাবে দেখতে পেয়েছেন আর যদি দাঁড়িয়ে রাখে হয়েছে কাজ এই অবস্থার দিকে পৃথিবীর মধ্যে মুসলমান থেকে কোরআন থেকে দূরে সরনের চেষ্টা করা হচ্ছে তো এখন এগুলো দেখে আগে থেকে দাঁড়িয়ে শেষ করে বসে থাকবেন নাকি এরকম কষ্ট যখন আসলে কি করতে হবে লাম্মা সবার সবর করতে হবে দিন ইসলামের কারণে ইমান আকিদার কারণে নামাজ পড়ার কারণে দানি দেখার কারণে যদি শরীয়ত মানার কারণে আপনার ব্যাপারে লোকদের তাদের কষ্ট হয় আপনাকে কষ্ট দেয় তাহলে আপনি সবর করতে হবে আর কেন তাদের দুই নম্বর শর্ত ছিল তারা আমার যে কথাগুলো তাদের কিতাব করেছে পরীক্ষা আছে ইমানের পথে পরীক্ষা নাই ইমানের পথে পরীক্ষা হবে ইমানের আমল করতে গেলে পরীক্ষা আছে এই পরীক্ষায় সবর করতে হবে আর ইয়াকিন করতে হবে আল্লাহ তালা তো বলছে আল্লা হক অথচ মুসলমানরা তো সব জায়গায় বড় বিপদে আল্লাহ এই প্রশ্ন এসে গেল কারো কারো মনে প্রশ্ন এসে গেল আল্লাহ তালা এই কথার উপর ইয়াকিন করতে হবে যে আল্লাহ সাহায্য করবেন ইন না নসরুল্লাহ এই দুটো জিনিস তাদের মধ্যে ছিল এখন আল্লাহ তালা আমাদেরকে চান যে এই দুটো জিনিসও আমাদের মধ্যে থাকা দরকার আছে কিনা এটাকে শুধু এক উম্মতের জন্য চেয়েছেন সমস্ত উন্মতের জন্যই দুটো শর্ত তাদের মধ্যে পাওয়া গেলে ইমানের হালতে টিকে থাকার জন্য পৃথিবীর পরিস্থিতি অর্থনৈতিক দুরবস্থা থেকে শুরু করে সবকিছুর মোকাবিলায় সব দিনের উপর টিকে থাকা আর আল্লাহ তালার এই কথাগুলোর উপরে কালামের উপরে দিনের উপরে শরীয়তের উপরে সাথে থাকা এই দুটো জন আল্লাহ তালা আমাদেরকে দান করেন একশো পঞ্চান্ন আর এই যে কিতাব তোমাদেরকে দিয়েছি যেটা এটাকে আমি নাজিল করেছি আমি নাজিল করেছি এটা মোহাম্মদ সাল্লা ঘরে বসে বানিয়েছেন না এটা এটা রচনা নয়। আমার দেওয়া আমি নাজির করেছি মোবারকটা বরকতে পরিপূর্ণ এর কিতাব মধ্যে অনুসরণ করলে আমাদের জীবনে বরকতে আল্লাহ তালা ভরপুর করে দেবেন আর যত আমরা কোরআন থেকে দূরে থাকব তত আমাদের প্রতি মুসিবত নেমে আসবে বরকত উঠে যাবে উঠে যায় না বরকত উঠে যায় কত জমি আছে জায়গা আছে সুন্দর বাড়ি করে রাখছেন এখন জানের ভয় তো বাড়িটা দেখতেও যেতে পারতেছেন না কি অবস্থা বরকত উঠে গেছে দেশ থেকে আল্লাহ নাকশ হয়ে গেছেন আল্লাহর অবিচার করেছি এখন এই কিতাবকে শক্ত করে ধরতে হবে বরকত পাওয়ার জন্য বরকত ফেরত আনার জন্য থাকতে হবে এই কিতাবকে তোমরা অনুসরণ করো এই কিতাবের আমল করো ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে সকল জায়গায় শুধু একটু তেলাবাদ করে সব ও আর এই কিতাব শুধু তেলাবাদ করেছেন আমরা তো শুধু একটু তেলাওয়াত করলাম তা তো কি তেলাবাত করি নাকি কত মানুষ সব হান আল্লাহ কোরআনটা আমরা শিখি নাই কেউ শিখে ভুলে গিয়েছি আর আনে অনেকে ভুলে যায়নি এত কম তেলাবাদ করি হয়তো রমাদানে আল্লাহ বরকম উঠিয়ে নিয়ে গেছে সালমা ডিজাইনার আবায়া হাউস আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই সৌদি ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়াসহ কাপ্তান ওপেন আবায়ের বিশাল সমাহার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 সবসময় আধুনিক আর তোমরা আল্লাহকে ভয় করো আশা করা যায় তোমাদের প্রতিছে রহমত আনতে হলে কি করতে হবে আমাদের জীবনে তাকুয়া নিয়ে আসতে হবে তাকুয়া কি অর্থটা কি যেমন এ বাদতে ব্যক্তিগত আমল আখলাকে এ বাদতে লেনদেনে আদব আহলাকে সবকিছুর মধ্যে হারাম হালালের মধ্যে সবকিছুকে আল্লাহ তালা শরীয়ত মানা আল্লাহকে ভয় করা এর নাম হচ্ছে তাকুয়া গুনায় কবিরা থেকে দূরে থাকা হারাম থেকে দূরে থাকা এগুলো যদি করি তাহলে তোমাদের প্রতি রহমত হবে রহমত বর্ষিত হবে আবার আমাদের কাছে রহমত চলে আসবে আমরা এইভাবে আশাবাদী হয়ে কোরআনকে মজবুত করে ধরার চেষ্টা করি এই কথা আল্লাহ তারা আমাদেরকে বলছেন ইহদিন আফরাদেরকে বলছেন আর যারা তাদেরকে আল্লাহ আমাদের দিন তারা কি বলবে একশো ছাপ্পান্ন নম্বর আয় আল্লাহ বলছেন জাতি ইহুদিন আসার সবাই যে আমাদের প্রতি আমাদের সময় যদি একটা কিতাব নাজির করা হতো যেভাবে আমাদের কিতাব আমাদের কিতাবের পূর্বের দুই জাতিদার তাদের প্রতি তোমরা কি আমাদের বলতে না পারো আন্দেমলা গাফেলিন এগুলো লেখাপড়া সম্পর্কে আমরা গাফিল ছিলাম আমরা এগুলো ভাষা জানি না বুঝি না এগুলা সুরিয়ানি ল্যাঙ্গুয়েজ ইব্রানি ল্যাঙ্গুয়েজ আরবি ভাষায় না আরবের লোকেরা সবাই তোমরা এই অভিযোগ যেন না করতে পারো যে ওই দুইটা কিতাবটা আগে পাঠানো হয়েছে আমাদের জন্য ছিল না আমরা আপনাকে চিন্ন কেমন আল্লাহ এই কথা জানা বলতে না পারো তোমাদের কাছে কিতাব পাঠিয়েছি কিন্তু এই কিতাবটা যদিও আরব দেশে আরবদের মাঝে এসেছিল এটা কি শুধু আরবদের জন্যে সমস্ত বিশ্ববাসীর জন্য এসেছে আমরা তাদের থেকে বেশি হেদায়ত পেয়ে যেতাম তারা তো ইহুদিন আসার কিছু উল্টাপাল্টা করেছে আমরা ঠিকঠাক মতো করতাম কেউ আমাদেরকে তো দেন নাই তাদেরটা ফলো করে করতে পারি নাই আর আমাদেরকেও কিতাব দিলেন না তাহলে আমরা আমাদেরকে পাঠালে দেখতেন আমরা অনেক বেশি হৃদায়ত অনুসরণ করতাম এই কথা বলা তোমাদের আর নেই তোমাদের কাছে কিতাব পাঠানো হয়ে গেছে এখন তোমাদের কাছে নিশ্চিত এসে গেছে বা না দলিল প্রমাণ এভিডেন্স মের রব্বিক তোমাদের রবের কাছ থেকে ফ্রম ইউর বহুদা এবং এটি একটি মাধ্যম মাধ্যমে পরিষ্কার গাইডেন্স ও রহমা এর মধ্যে রহমাতে কোরআন রহমতে ভরপুর আপনার দিলে অনেক কষ্ট এত দুঃখ কষ্টে আছেন বড় মুসিবতে আছেন কোরআন শরীর বেশি করে পড়তে থাকেন পড়তে থাকেন দেখবেন আল্লাহ তালা আপনার দিলে শান্তি দিয়েছেন আমি কোরআনটি এমন জিনিস নাজিল করি যেটা শেফা কোরআন এ বোধ শেফা আছে ইমামিবুল কাইতুল্লাহ বলেছেন যাকে কোরআন শেফা দেয় না তার জীবনে আর কি শেফা আছে ও রাহমা রহমাতের জন্য কখনো না কি করতে হবে উতলু মা তেলাওয়াত করতে হবে তোমার রবের কাছ থেকে যান আজক হয়েছে তেলাওয়াত করো পড়ো উহু এটাকে অনুসরণ করো এই কাজে আসতে হবে তাহলে এটা রহমত এবং হৃদায় তোমরা বিভ্রান্ত হবে না আনহা চেয়ে বড় জালিম কি আছে যে আল্লাহ তালার আয়াত সম্পর্কে বলে আমি এগুলো বিশ্বাস করি না অবিশ্বাসী হয়ে গান দফা আনহা এগুলোর থেকে মুখ ফিরিয়ে নেয় কেয়ার আই ডোন্ট কেয়ার এগুলার দিকে কোন ভ্রুক্ষেপ করে না যারা আমার অস্বীকার করে এবং মুখ ফিরিয়ে নেয় আরেক দিকে চলে যায় কোরআনকে বর্জন করে তাদেরকে সু আল আদাব কঠিন শাস্তি দেব আমি বিমা ক্যানুয়াস্তিফুন তারা এই যে কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এই ছাত্র এর জন্য তাদেরকে কঠিন শাস্তিতে নিক্ষিপ্ত করব হালিয়া ইয়াহুক এই যে লোকগুলো কোরআনকে তারা মানে না অবিশ্বাস করে অথবা সকল মুসলিম মানি ঠিকই কিন্তু কোরআনে কোন হুকুম আমল করে না কোনো গুরুত্ব দেয় না এরা কি কোন দিনের অপেক্ষায় আছে তারা কি ইন্তজার করছে যে তাদের কাছে ফেরেসতে এসে এসে বলবে ফেরসতে এসে বলবে তাদেরকে কেয়ামতের দিন অথবা আল্লাহ তারা নিজে বলবেন নিজে আসবেন তাদের কাছে আমি যে কোরআন পাঠিয়েছিলাম মানো কেন ফেরেস তারা বলবে এই আল্লাহর দুশ্মনগুলো তোমরা জাহান্নামের দিকে যাও হাঁকিয়ে নিয়ে যাবে অথবা আল্লাহ নিচে তাদেরকে ডেকে বলবেন কেন আমার কথা বিশ্বাস করি অথবা কেয়ামতের আগে যে কিছু বর্গ লক্ষণ আসবে আল্লাহ তালার পক্ষ থেকে পৃথিবী ধ্বংস হওয়ার আলামত আসলে তখন তারা জলদি করে ইমান আনতে চাইবে সেটার অপেক্ষায় আছে আর যতক্ষণ নিশানা কিছু সাইন কিছু লক্ষণ আসবে যেগুলো দেখে তারা বুঝবে যে অবস্থা তো বেশি ভালো মনে হয় না এখন আর দেরি করা ঠিক হবে না তখন দৌড়াদি করবে ইমান আনার জন্যে কেমত আগে কি আসতে পারে এই আয়তা এসেছে নবী করিম সাল্লাম বলেছেন অনেকগুলো সাইনের কথা তার মধ্যে একটা আছে এগুলা কেমত লক্ষণ আমানা হাত্তা আলাইহা। কেমত ততক্ষণ পর্যন্ত অনুষ্ঠিত হবে না যতক্ষণ একটা বড় আলামত না আসে সে অন্যতম বড় আলামত হচ্ছে সূর্য এখন কম দিক থেকে উঠে পূর্ব দিক থেকে উঠে আর তেমতের সময় সূর্যটা উঠবে কেমতের আগে একটা বড় লক্ষণ হচ্ছে কন্দিক থেকে উঠবে পশ্চিম দিক থেকে হঠাৎ একদিন সূর্য উঠা শুরু হয়ে যাবে তখন এটা দেখার সাথে সাথেই পৃথিবীর সমস্ত বিশ্ববাসী তখন বুঝবে এবার খবর হয়ে গেছে এটা দেখার কারণে যত পৃথিবীর মানুষ আছে সবাই আনবে তখন কি ইমান কাজে আসবে যারা গুণাগার সবাই তো অবাক করবে তখন কি তো অবাক কবুল হবে নয় ব্যাপারে অন্য আয়তে আল্লাহ তালা বলেছেন বা এই পরের আয়তেই বলেছেন যেদিন আপনার রবের এই চিহ্নগুলো গুলো আসবে এই সাইনগুলো গুলো আসবে এই বড় আলামতগুলো গুলো আসবে কে আমাদের তখন কোন নাফসের ইমান আনলে তাদের ইমান কোনো কাজে লাগবে না ইমানকে কবুল করা হবে না প্রত্যাখ্যান করা হবে লাম তখন আহ তাবল ওই লক্ষণ ফুটার আগে যদি তারা ইমান না আনে সূর্য উঠার পশ্চিম দিকে উঠার আগে যদি ইমান না আনে তাহলে সেটা কবুল হবে না অথবা গুনাগার একরকমের ইমানের দাবিদার ছিল কিন্তু কোনো কামল করে নেই গুনার মধ্যে ডুবে ছিল আর এখন বলে সূর্য পশ্চিম দিক থেকে আসার পরে ওই দুর্ভাগা মুসলমান বলে এখন আমি বুঝতে পেরেছি আমি এখন তবাক সোজা হয়ে দেবো সব গুণা ছেড়ে দেব তার ইমানের মধ্যে কিন্তু এর মধ্যে কোন খায়েরা কোন খায়ের আমল তার নাই কোন নাই শুধু ইমানদার হয়ে বসেছিল তার ইমানও তার কাও বাবুল হবে না সূর্য যে পশ্চিম দিক থেকে উঠবে এই ব্যাপারে একটা হাদি থেকে এসেছে আবুদার আল গেফার নদী আহু বলেন পালা রাসুল্লাহ হ্যাঁ নেতা ইদাকারাবাদ হে আবুদার তুমি জানো সূর্য যখন পশ্চিম দিকে ডুবে সে তারপরে রাত্রে দেখো না কোথায় যায় ফুলতুলা আদ্রি আমি বললাম আমি তা জানি না কলা ইন্না হ্যাঁ দুন আরিদ সূর্য পশ্চিম দিকে এক পর্যায় গিয়ে সে আর নিচে চলে যায় এবং গিয়ে আল্লাহর কাছে থাকে। শুনমতা কুমো অতপর আল্লাহ তালা তাকে দেখে বলেন যখন মাথা উঠায় আবার উঠতে শুরু করে একটি দিন আসবে খুব দূরে নয় যেদিন সূর্যকে এইভাবে দিনের শেষে আল্লাহর যাও পশ্চিম দিকে সেদিন যখন ওই দিন সেটা ঘটবে যেদিন ইমান আনার ফলে সে ইমান কোনো ফায়দা কাউকে দেবে না আর হাজিতে এসেছে কে আমাদের আগে বড় বড় কয়টি আলামত আসবে দশ ঠিক ইমিডিয়ে সর্বপ্রথম আলামত হচ্ছে আসা কে আমাদের এক নম্বর আলামত এরপরে বহু আলামত এসেছে থাকবে দশটা বড় বড় মেজর সাইন্স সেগুলো খবর আগে হাদিসে এসেছে হদাইফি উসাইদুল্লাহ বলেন একদিন তিনি আমাদের কাছে ওনার রুম থেকে বেরিয়ে আসলেন আমরা বসে বসে এক জায়গায় পাশেই বসে কেয়ামত সম্পর্কে কিছু আলোচনা করছিলাম ডিসকাশন করছিলাম সাহাবিরা কয়েকজন ফকর রাসুল্লাহ সাল আলি সাল্লাম তিনি জিজ্ঞেস করেন কোন বিষয়ে শুনলেন যে কেয়ামত সম্পর্কে তারা আলোচনা করছে তিনি বললেন শুনো তারাও আশরা আয় হাত কেমন অনুষ্ঠিত হবে না যতক্ষণ তোমরা দশটি আলামত বড় বড় চিহ্ন বড় বড় ঘটনা না ঘটে না দেখো। এক নম্বর হচ্ছে তুলু ইসান শ্রেণীনগরে বিহা সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়া অদুখানু ও দাবা একটা বড় ধোঁয়া আসবে পৃথিবীকে ধোঁয়ায় ছেয়ে ফেলবে একটা বিষ্ট একটা জানোয়ার বিশাল জমিন থেকে ফেটে উঠবে আর সে সারা দুনিয়া ঘুরবে সবার কপে লেখে দিবে কে মুসলিম আর কে কাফিল তারপরে এই গোষ্ঠী দুনিয়াতে ঝাঁপিয়ে পড়বে এরপরে অন্যতম হচ্ছে খুরুজ ও ইসাহে মারিয়াম ইসাহেব মারিয়ামের নাজিল হওয়া দুনিয়াতে খরুজের দার জাল ওই সময় কিছুক্ষণ আগে দার্জালের আবির্ভাব ঘটবে এরপরে সালাসাতফিন তিনটি বড় বিশাল ভূমিকম্প পৃথিবীতে ঘটবে খাসফান বিল মশরেক মগরে আরব পূর্বে পৃথিবীর পূর্বে প্রাচ্যে একটি বিশাল ভূমিকম্প হবে পশ্চিম দিকে পাশ্চাত্যে আরেকটি ভূমিকম্প হবে এবং ঠিক পৃথিবীর সেন্টার মিডল ইস্ট মধ্যে প্রাচ্যে আরব দেশের এলাকায় আরব পেন্সুলায় একটি আরও বড় ভূমিকম্প হবে তিনটি ভূমিকম্প হবে অন্যুদ্ন কার আদানের আদানের আশেপাশে সারা পৃথিবীতে এই আগুন ঘুরতে থাকবে এবং মানুষকে ধাওয়া করে করে এই আগুন তাদেরকে এক জায়গা দিকে নিতে চাইবে এমনকি মানুষ যেখানে রাত্রেবেলা হাঁটতে হাতে দৌড়তে দৌড়তে টায়ার্ড হয়ে বিশ্রাম করবে আগুন সেখানে তাদের পাশে থাকবে সকালে উঠে আগুন আবার ধাওয়া করবে তারা আবার পেছনে পেছনে ধাওয়া করবে ওখানে আগুন থামবে মানুষ থামবে ওইটাই ওই জায়গার মধ্যে কে আমার অনুষ্ঠিত হবে ফাইনালি সেখানে দুনিয়া শেষ হয়ে যাবে এরকম দশটি বড় বড় লক্ষণ আসবে যাই হোক একগুলা আল্লাহ তাল এখন বললেন যে ওই সময়ের ইন্তজার করবে আল্লাহর বড় বড় লক্ষণ দেখে যারা ইমান আনতে চায় তার আগে সহজে ইমান আনবে না ওই সময় ইমান আনলে কোনো কাজেও আসবে না হলিন তাদের আপনি বলেছেন ঠিক আছে ইন্তেজার করো আর আমরাও ইন্তজার করে করছি একদিন সবার সঙ্গে সবার বোঝাপড়া হয়ে যাবে যারা এরকম দিনের বিষয়ে দিন ইসলামকে নিয়ে যারা বিভিন্ন ফেরকায় বিভক্ত হয়েছে গোত্রে দলে উপদলে বিভক্ত হয়েছে এবং বিভিন্ন গ্রুপে গ্রুপে ভাগ হয়েছে আপনি তাদের কিছুই নয় আপনি তাদের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই তাদেরকে বোঝানো হয়েছে তারা দিনের ব্যাপারে এরকম বিভিন্ন তরিকা আবিষ্কার করেছে মফেরাম বলছেন প্রথমত এইগুলো ইহুদ্দিন নাসারা অন্যান্য যারা একই দিন নিয়ে এসেছিলেন নবীরা সেই দিন থেকে তারা অন্য দিন বানিয়ে ফেলল এখন ইসলামের সঙ্গে সেগুলার আর কোন মিল নেই ঈসা আলাহ ইসলাম মুসা আলা সমস্ত নবীরা কোন দিন নিয়ে এসেছিলেন ইসলাম ইন দা দিন ইন দা লাম মূল দিন একটাই কিছু শরীয়তে ছোটখাটো হুকুম আহ কামার এক নবী থেকে আরেক নবীতে আল্লাহ ব্যাসকম করেছেন কিন্তু মূল দিন কয়টা একটা এখন আজকে ইসাই ধর্ম আর ইহু ধর্ম আর ইসলাম ধর্মের মধ্যে কোন মিল পাওয়া যাচ্ছে এক তো পার্থক্য সৃষ্টি কেন হলো তাহলে এরা কি করলো ফর্রাক ও তারা দিনের বেঁধে তফাক সৃষ্টি করে ফেলল ইসলাম থেকে অন্য কোন দিকে আর একটি রূপ তারা বানিয়ে ফেলল এর মধ্যে আবার মুসলমানদের লোক হয়ে যাবে। তারা মুসলমান দাবি করবে কিন্তু তারা এমন কিছু ফেরকাবাজি করবে একদম একদিন ইসলাম থেকে আলাদা একটা ফেরকার মতো তাদের রূপ হবে যেমন খারেজে ফেরকা ছিল মিলাল খাওয়া আরেজ হুমুল খাওয়া ইমাম এমন কাসি রহমতুল আর তিনি বলেন আরো যে বেদাত আবিষ্কার করেছে যেগুলোর মুস্তাহিদিনের তাবে তাবিনের কোন সম্পর্ক নেই তারা যেগুলো জীবনেও করে নাই এমন আচার অনুষ্ঠান দিয়ে দিনের মধ্যে কত কিছু বানিয়ে বসে আছে শান শকত সহকারে এরাও কিন্তু এই আয়াতের মধ্যে যে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 সবসময় আধুনিক সব নবীরা তাদের উম্মতকে হাউজে কাসর থেকে পান করাবেন আমাদের নবী সাল আসলামকে আল্লাহ আমাদেরকে পান করানোর জন্য তৌফিক দেবেন আমরা লাইন ধরে যাব ওনার কাছ থেকে পানি খেতে হাসরে ময়দানে কলজা ফেটে যাবে তিনি পানি পান করালে যাকে আল্লাহ তৌফিক দিবেন তার কলজা এত ঠান্ডা হবে আর জীবনে কোনোদিন তৃষ্ণা আসবে না তা এই পানির জন্য সবাই জোর দিবে এই উম্মতের সব লাইন দেবে সেখানে দেখা গেল উন্মতের বিরাট অংশ ফেরেস তারা বেছে বেছে ওদেরকে আগুনের চাবুক দিয়ে ভাগিয়ে দিচ্ছেন ভাগিয়ে দিচ্ছেন ভাগ এখান থেকে এই লাইনে ঢুকছে কেন তোমরা বলবেন ওর দেখতে তো আমার উন্মতের মত দেখা যায় কারণ যে নবীর জমানায় যারা উন্মতের দাবিদার হয় তাদের একটা সিমটম থাকবে একটা সাইন থাকবে তারা একদম বেঈমান না কাফের না ইমান আসে কিন্তু বেদাহাত করেছে তো নবী করিম সালাম তার উমতের লক্ষণ আসে তিনি চিনবেন ফেরেস তাদেরকে বলবেন কেন এদেরকে হাঁকিয়ে দিচ্ছ এরা তো আমার উন্মত মনে হচ্ছে তিনি বলবেন আপনার উম্মত ছিল তারা ঠিকই কিন্তু আপনি জানতেন না জানেন না আপনার ইন্তিকারের পরে তারা কিভাবে দিনের মধ্যে বিরাট প্রবর্তন করেছে নতুন নতুন আতার অনুষ্ঠান এবাদত আবিষ্কার করে কে দিনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে কোরআন হাজি থেকে তারা দূরে চলে গেছে তখন তিনি বলবেন শ্রফপান তোমরা দূরে চলে যা হতভাগাগুলো আমার দিনকে তোমার বিকৃত করেছ নষ্ট করে দিয়েছ দিনের অন্য রূপ তৈরি করেছ যেটা আমার শরীরের সঙ্গে না। কাজেই মুসলিম উম্মাকে দেখতে হবে তাদের দিনটা প্রত্যেকটি এবাদত প্রত্যেকটি আমল কোরআন হাজিদের সঙ্গে মিলছে কিনা যেখানে মিলবে না সেখানে কিন্তু বেদাতের দিকে চলে যাবেন যারা কবর মধ্যে মাজার কি এত সাজায় এত কিছু চায় তারা কি কেউ জাহান যেতে চায় কেউ যেতে চায় চলে কিন্তু এবং তাদের ব্যাপারে এত শক্ত করে এসেছে একটি হাজিজ ইমাম কুরতু রহমতুল্লাহ আলহি বলছেন এই বিষয় যে হুম আহ বেদা ও শাহওয়াত মিনহাদ উম্মা এই গ্রুপের মধ্যে এই উম্মতের বেদাত পন্থী এবং তারা খা হিসে নি নিজেদের মন গোড়া তত্ত্ব আবিষ্কার করে দিনের মধ্যে ঢুকিয়ে দেয় এরাও এর মধ্যে সামিল হবে নবী করিম সাল তাদেরকে লক্ষ্য করে বলেন ইয়া আয়সা ইন্না মাহুম আসহাবুল বিদা মিনহাদ উম্মা এরা এই উম্মতের বেদাতকারী লোকগুলোর এই কথাই কথায় এই আয়াতে এসেছে এরাও এখানে সামিল ইয়া আয়েশা ইন্না সাহেব আসহাবিল আহবা আয়সা তুমি কি জানো বড় বড় গুনা করবে যারা তাদেরকেও আল্লাহ তালা মাফ করবেন মাফ করতে পারেন তবা করলে আল্লাহ কবুল করবেন কিন্তু যারা বেদা করে মরে যাবে তবা করবে না তাদেরকে আল্লাহ তালা কখনো মাফ করবেন না এবং যারা এই মনের খাহেস অনুযায়ী দিনের ব্যাখ্যা করবে দিনের মধ্যে প্র্যাকটিস শুরু করে দিবে এগুলো চালিয়ে দিবে আসাবুল আহ ডিজায়ারকে ফলো করবে লাইসালাহুম তে বাতুন আল্লাহ তালা তাদেরকে তাও বা করবেন না তারপরে সঙ্গে আমার সম্পর্কের লেস মাত্র নাই আর আমাদের সঙ্গে তাদের কোন সম্পর্ক নাই তাদের সঙ্গে আমাদের কোন সম্পর্ক নাই আল্লাহ তালা এই উম্মতকে খুব শক্ত করে যেটা বললেন এই উম্ম কি করবে এই দিনকে মজবুত করে ধরবে যে দিনকে নবী করিম নিয়ে এসেছেন এই লোকগুলো যারা বিভিন্ন ফেরকায় বিভক্ত হয়ে বিভিন্ন উপদলে গোত্রে বিভিন্ন রকমের ফটুয়া এবং এগুলা দিয়ে তারা দিন মূল দিন থেকে কোরআন হাফিজ থেকে দূরে সটকে পড়েছে তাদের দায়িত্ব আল্লাহর কাছে আপনি তাদের জন্য তাদের কোন দায়িত্ব নিয়েন না এবং তাদের বাবার মাথা ঘামার দরকারও নেই এদের দায়িত্ব আল্লাহ নিচ্ছেন তাদেরকে কিভাবে সায়স্তা করতে হবে এটা আল্লাহর ছেড়ে দেন অতঃপর আল্লাহ তাদেরকে খবর দিবেন তারা কি কাজ করে আসছিল আল্লাহর কাছে গেলে সব খবর পাওয়া যাবে এখন তো কোন খবর দরকার নাই এখন তো আমার অনেক শক্তি আছে মনে করি আমি এখন আমি তর্ক বিতর্ক দিনের মধ্যে যেটা সেটা জোর করে এরকম এখন কিন্তু আল্লাহর কাছে যে ব্যক্তি কোন একটি করে আল্লাহ তাকে কম পক্ষে দশটি নেই কম পক্ষে দশটি নেতে কদ্দুর আল্লাহর কাছে আসে সাতশো পর্যন্ত আছে সাতশো দিয়েও আল্লাহ থামবেন না তিনি বলবেন আমার কাছে আরো জাদা আরো এক্সট্রা আছে আনলিমিটেড আল্লাহ তালার কাছে বেগাই রেসা যদি আমরা সেরকম নেকির কাজ সত্যি করি নেকির কাজ কবুল হওয়ার জন্য শর্ত কয়টা দুইটা একটা হলো পিওর তাওহিদ কোন সেরেকের দুর্গন্ধ থাকবে না এবং রিয়া থাকবে না এখলাস তাওহিদ এক নম্বর দুই নম্বর হচ্ছে কার তরিকায় হওয়া লাগবে রসুল্লা সাল তরিকা শরিয়ত তরিকা মোতাবেক এরা যারা করবে এক একটি নেকি আর এর উপরে আছে আর যারা গুণা করবে গুনার একটি গুনার পরিবর্তে আল্লাহ তালা কয়টি শাস্তি লেখবেন একটি সুহান তিনি বললেন ইন্দ্রাবাজ রাহিম তোমাদের রব আল্লাহ কত রহিম তোমরা জানো কত দয়ালু মানহাম হাসানা তিন সালামিয়া কুতিবাত হাসানা যে ব্যক্তি কেবল একটা নেকির কাজের সিদ্ধান্ত নিয়েছে আর যখন কাজটা করে ফেলে তখন আল্লাহ তালা তাকে কমপক্ষে দশ এরপরে সাতশো পর্যন্ত এর পরেও আল্লাহ এরপরে মাল্টিপ্লাই আরো করতে পারে। হাম্মা পারেন আর কে চিন্তা করলে একটু গুনার কাজ করব খেয়াল করছে মনে মনে এর করছে কিন্তু করে নাই না করা পর্যন্ত এখনো কিছু লেখা হয়নি বরঞ্চ না করা পর্যন্ত না করার কারণে কুতিবাতলাহ হাসানা এই না করার কারণে আর যদি করে ফেলে তাহলে আল্লাহ একটি গুনা লিখে দেন একটি আল্লাহ আর কখনো আবার আর কি করেছে তখন আল্লাহ তালা এই নেকির কারণে এই গুনাটাকে মুছে দিয়েছেন এত রহমত যে আল্লাহ তাল আছে সে আল্লাহ তালার কাছে নেকি না গিয়ে নিয়ে যায় যে সে ধ্বংস না হয়ে তার গতি আছে কত স্ট্রং কথা তাই না আল্লাহ এত রহমতের অধিকারী আর আমরা কোথায় আবার গুণা ছেড়ে দেওয়ার জন্য আল্লাহ আমাদের কিভাবে উৎসাহিত করছে করার চিন্তা করে ভালো কাজের আমি তাকে এবং করে ফেলে আমি তাকে দশ গুণ দেব অথবা তার চেয়ে বেশি আর যে ব্যক্তি গুনা নিয়োগ করে একমাত্র শুধুমাত্র এই গুনার পরিমাণ অনুযায়ী একটাই লেখবো আমি সেটা মাফ করে দেবেন যে ব্যক্তি ভর্তি করে ফেলেছে গুনা করতে করতে অতবা তার মৃত্যু হয়ে গেছে আমার সঙ্গে দেখা করেছে কিন্তু একটা কাজ ছিল সে কোন সেরেক করেনি আল্লাহর সঙ্গে যা আল তুল্লাহ মিছিল আমি তাকে ওই গুনা পরিমাণ মাঘ সব মাফ করে দিয়েছি কারণ সেরেক করেন তার সেরেক না করা কত বড় ফজিরতের কাজ আর সেরে বড় ক্ষতির কাজে যাই এক হাত ডবল যে ব্যক্তি জেরান এক হাত পরিমাণ আমার দিকে আসে দূর আমি তাকে পুরো হাত পরিমাণ ডবল তার দিকে এগিয়ে যাই তাকে উদ্ধার করার জন্যে তার তবা কবুল করার জন্যে যে ব্যক্তি হারওয়ালা চান যে আমার কাছে হেঁটে আসে তবা করতে চাই এই স্পিডে আমি ডবল স্পিড নিয়ে দৌড় গিয়ে তাকে ধরে উদ্ধার করে তাকে মাফ করে দোর পরে আয়াতে আল্লাহ তালা কি বলছেন আপে বলে দেন যে আমার রব আমাকে হেদায়ত দিয়েছেন সেরাতের মুস্তাকিমের দিকে আলহামদুলিল্লাহ সেরাতিম আল্লাহ তালা আমাদেরকে মিস করামনি আলহামদুলিল্লাতা ইব্রাহিম ইব্রাহিমের মিল্লাত হানিফা যিনি হানিফ একনিষ্ঠ সিনসিয়ার আমরা তো মুসলিম কতটুকুন একনিষ্ঠ কতটুকুন হানিফ এটা আমাদের চিন্তার বিষয় অমা কানা মিনার মুশ্রিক তিনি মুশ্রিকদের অন্তর্ভুক্ত ছিলেন না এই জন্য এই সতর্ক করার জন্য মুসলমানরা বেশি যায় না হিন্দুরা বেশি যায় আপনি বলে দিন যে আমার নামাজ আমার কোরবানি এই যে আমাদের কোরবানি আসছে আমার জীবন আমার মৃত্যু সবকিছু রবীন্দ্রিক্লা সব আল্লাহ তার কোন শরিক নেই আগেইন এই শেরেকের বিরুদ্ধে কোথা অবিদ আলিক ও মৃত্যু এই বিষয়ের নির্দেশ আমাকে দেওয়া হয়েছে যে আমি শেরেক করব না একমাত্র এক আল্লাহরই মুসলিম আল্লাহ তালা এই যে আয়াতটা আছে এইগুলো এই আয়াতগুলো নবী করিম সাল্লা অনেক সময় কোরবানি সময় পড়তেন এখানে কোরবানির কথা আছে কোরবানির জানোয়ারকে কেবল করে সইয়ে আপনি কেবলমে কি হয়ে যখন দবা করবেন তখন অনেকগুলো মুসলাম এটা পড়েন যদি পারেন তারপরে আল্লাহ হিনকা ও আল্লাহ কা এটা আপনার পক্ষ থেকেই এই এসেছে আপনার জন্যই আমি কোরবানি করছি আল্লাহ মিনজা আল্লাহ আপনি আমার থেকে কবুল করেন বিসমিল্লাহ আল্লাহ আকবর এতগুলো তো কিছু পড়ি নেই না যদি থাকে আর হয়ে গেছে খালাস শুধু বিষ মিল্লা বললেও হয়ে যা আল্লাহ তারা সহজ করে দিয়েছেন কিন্তু দোয়া গুলো মুখস্থ করলে পড়লে অনেক ফায়দা আছে অনেক ফায়দা আছে এই কোরবানির সময় এই দোয়া ফাতে মারা দিয়াল আল্লাহকে লক্ষ্য করে আল্লা কাছে কবুল হয়ে যায় কোরবানির রক্ত জমিনে পড়ার আগেই এখলাসের কোরবানির কারণে আল্লাহ তোমার গুনা মাফ করে দেবে এত ফায়দা কোরবানি এই সময় এই দোয়া পড়া আবার নবী করিম সালাম পড়তেন এরপরে আর তারা বিশৃফাতে পারতেন এগুলো অর্থ কি আমরা আগামী সপ্তাহে ইনশাল্লা